সাহুল ইবনু সাদ সাইদির রাজি আলাহতালাহু হতে বর্ণিত তাকে লোকেরা জিজ্ঞেস করেছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর জখম কিভাবে চিকিৎসা করা হয়েছিল তখন সাহল রাজি আল্লাহ বলেন এখন আর এ ব্যাপারে আমার চেয়ে অধিক জানা কেউ অবশিষ্ট নেই আলী রাজিল্লাউ তালাহু তার ঢালে করে পানি বহন করে আনছিলেন আর ফাতিমা রাজিল্লাহ তালান্নাহা তার মুখমণ্ডল হতে রক্ত ধুয়ে দিচ্ছিলেন আর একটি চাটাই নিয়ে পোড়ানো হয় আর তা আল্লাহ রসুল সাল্লা আল্লাম এর জখমের মধ্যে পুরে দেওয়া হয়